ভ্রান্তি নির রসন হযরত রাসলে করিম সালাম সাহাবাই কিরামের সময়ে যে দিন পেশ করেছে তা পরবর্তী উম্মতের নিকট পৌঁছানোর প্রধান দায়িত্ব পালন করেছেন সাহাবাই কিরাম রাজিউল্লাহওয়ান হুঙ্ন সে হিসাবে সাহাবাই কিরাম রাজিউল্লাহান হুঙ্ন উম্মতের নিকট দিন পোছার মূল ভিত্তি তাদের পর এই দায়িত্ব অর্পিত হয়েছে তাবেই তাবে তাবেই ও পর্যায়ক্রমে সমকালীন যুগের হক্কানি উলামাই কিরামের ওপর আর সেই জন্যেই ইসলাম বিদ্বেষীরা এইসব মহামনীষের পবিত্র চরিত্রকে কুলসিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে ইসলামের ইতিহাসকে বিকৃতি করে তাদের চরিত্রে কালী মালেপনের ব্যর্থ প্রয়াস চালিয়েছে সাহাবাই কিরম রাজিউল্লাহ আনহুম ও ঐলামাই কিরাম সম্পর্কে বিভিন্ন রকম ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে যাতে ইসলাম সম্পর্কে মানুষের মনে নানা ধরনের সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হয় এবং ইসলাম প্রচারের মূল ভিত্তি নয়গরে হয়েছে। তাই মুসলিম উম্মাহকে এরূপ ভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য ভ্রান্তিনি রসন নামে নিম্নে পৃথক তিনটি বিষয়ের সংযোজিত করা হল ভ্রান্তিনি রসন এক সাহবা কীরামের ব্যাপারটা অত্যন্ত স্পর্শ আল্লাহ তালা সুরা বাকারার আয়াতেরো এবং একশো সাতত্রিশে সমগ্র বিশ্ববাসীর জন্য সাহবায়িকিরামকে দিন ও ইমানের কোষ্টি ও নমুনা হিসেবে পেশ করেছেন একটি হাদিসে রসুল সাল্লাম ইসেদ করেছেন আমার সাহাবিগণ নক্ষত্র সমতুল্য এদের ক্ষেত্রে তোমরা যাকেই অনুসরণ করে হৃদয়ত পেয়ে যাবে মিসকাত শরীফ খণ্ড দুই পৃষ্ঠা পার্শ্ব চুয়ান্ন এই হাদিসটি শব্দের সামান্য পার্থক্য সহকারে অনেকগুলো সূত্রে বর্ণিত হয়েছে এসব সূত্রের মধ্যে হতে কোনোটির শুধু শব্দের ব্যাপারে কোনো কোনো মহাদিস কিছুটা আপত্তি করলেও তারা অর্থের ব্যাপারে কোনো আপত্তি করেন। অথচ তাদের সেই আপত্তিকে না বুঝে এহান এতদাস সম্পর্কিত বর্ণিত সকল সূত্রকে বাতিল বলে প্রচার করে এটা তাদের চরম মূর্খতা কোনো একটা সূত্রের উপর আপত্তির কারণে অবশিষ্ট সবগুলো সূত্র কোনো বাতিল হতে পারে না তেমনিভাবে অবশিষ্ট সূত্রে প্রাপ্ত হাদিস সমূহ বানোয়াট হওয়ার প্রমাণিত হয়নি যা হোক নমুনা কয়েকটি আয়াত ও হাদিস ও পেশ করা হয়েছে যার সারম্য হল সাহাবিগঞ্জ সত্যের মাপকাঠি সুরূপ তারা কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পথপ্রদর্শক ও আদর্শ ইমানের সাথে একবার যিনি নবী সাল্লু আলাইসাল্লামকে দেখেছেন এবং ইমানের সাথে ইন্তিকাল করেছেন কেয়ামত পর্যন্ত সকল অলি বুজুর্গ মিলে তার সমতুল্য হবে না সুতরাং এর দ্বারা বোঝাই যায় যে তাদের মর্যাদা কত অধিক অপরদিকে নবী করিম সাল আলহি আসাল্লাম তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা বা তাদের সম্পর্কে বিদ্রুপ মনোভাব পোষণ করা কিংবা তাদের বিদ্রুপ সমালোচনা করাকে কঠোরভাবে নিষেধ করেছেন কি তিনি বলেছেন আমার সাহাবিগণের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আমার ইন্তিকালের পর তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানিয়েও না কেননা যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে সেই প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে সে প্রকৃতপক্ষে আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ আল্লাহতালাকে কষ্ট দিল আর যে আল্লাহ তালাকে কষ্ট দিল তার গ্রেফতারি অতি কঠিন সূত্র মিসকাচ্ছরের খন্ড দুই পৃষ্ঠা পাঁচশো চুয়ান্ন এর দ্বারা বোঝা যায় সাহাবিগণের সমালোচনা করা কত বড় মারাত্মক অপরাধ যে ব্যক্তি সাহাবিগণের সমালোচনা করল সে এটা প্রমাণ করে দিল যে তার অন্তরে নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বিদ্বেষ আছে আর বই প্রকাশের জন্য এসে সাহাবিদের সমালোচনার পথ বেছে নিয়েছে আল্লাহ তালা সকলকে হেফাজত করুন আমি অপর একটি হাদিসে নবী পাক সাল্লাইসাল্লাম ইরশাদ করেন তোমরা যখন কাউকে সাহাবিগণের সমালোচনা করতে দেখো তখন বলে দাও যে তোমাদের উপ সাহাবাইকিরামদের মধ্যে যারা নিকৃষ্ট তাদের উপর অর্থাৎ সমালোচনাকারীদের উপর লানত। পাঠকবৃন্দ লক্ষ্য করুন একদিকে সাহাবাই কিরাম সত্যের মাপ খাঁঠি অপরদিকে তাদের সমালোচনা করা হারাম অনেক ক্ষেত্রে কুফরও বটে আর তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা ও ভালোবাসা ইমানের অংশ নাবী সাল্লু আলাইসাল্লামের কথাগুলো তাদের মাধ্যমেই উন্মতির নিকট পৌঁছেছে এসব লক্ষ্য করে গোলামাই কিরাম সিদ্ধান্ত নিয়েছেন যে যে ইতিহাস মানস কর্তৃক রচিত এর মধ্যে আবার অনেকগুলোই ইসলামের দুশ্মনের দ্বারা লিখিত সুতরাং এইসব ইতিহাস নির্ভর তথ্যের উপর যাচাই বাছাই ছাড়া পরিপূর্ণরূপে বিশ্বাস করা অসম্ভব তাই ইতিহাসের যে অংশটুকু কুরআন ও সন্ন্যার সাথে সংঘর্ষপূর্ণ এবং সাহাবাহিকামের মর্যাদা সাথে পূর্ণ সামঞ্জস্যশীল শুধুমাত্র ততটুকুই গ্রহণ করা হবে অবশিষ্ট অংশ কোনো ক্রমেই গ্রহণ করা হবে না ইমান আকিদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র এরই উপর পরকালে মানুষের নাজাত ও মুক্তি নির্ভরশীল সুতরাং ইতিহাসের উপর ভিত্তি করে ইমানের উপর আঁচর আসতে দেয়া কোন জ্ঞানী লোকের পক্ষে শোভা পায়নি ফলত সাহাবিগুন নির্ভরযোগ্য গণ্য না হলে সম্পূর্ণ দিনের বুনিয়াদী নষ্ট হয়ে যায় কারণ আমরা দিন পেয়েছি সাহাবিগুণের মাধ্যমে কেউই বলতে পারেন পোখারি ও মুসলিম শরীফের হাদসে হজরত মাহিম হজিউল্লাহ আনহের দ্বারা সংঘটিত হওয়া এবং তাকে পাথর মেরে হত্যা করার ঘটনা উল্লেখ আছে তেমনিভাবে অপর এক সাহাবির মদ্যপান এবং তাকে শাস্তিদানের কথা উল্লেখ আছে আর উভয় ঘটনায় সহি হাদির দ্বারা প্রমাণিত তাহলে সাহাবিগণ কীভাবে সত্যের মাপকাঠি হতে পারে তাছাড়া তাদের দ্বারাই তো হয়েছে জঙ্গে জামাল জঙ্গে সিফিন এর নেয় ভ্রাতৃঘাতী যুদ্ধ তাহলে তাদেরকে কীভাবে সত্যের মাপকাঠি মেনে নেওয়া যায় তাদের এরূপ মন্তব্যের উত্তরে উলামা কিরাম বলেছেন ক নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মতো সাহাবিগণ মাঝুম বা নিষ্পা খুন তাদের দিনের জন্য অকাল্পনীয় ত্যাগ ও কুরবানির কারণে কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা তাদের মাকফিরাত ও জান্নাত প্রদানের কথা ঘোষণ করেছেন সুরাত আয়াত একশোর সুতরাং তারা মাসুম না হলেও নিঃসন্দেহে তারা মাকফিরাতপ্রাপ্ত ও জান্নাতি তাই পরবর্তীদের জন্যে শুধু তাদের ভালো আলোচনার অনুমতি দেয়া হয়েছে সমালোচনার অনুমতি কোনো ক্রমেই দেওয়া হয়নি এর কারণ অত্যন্ত স্পষ্ট প্রত্যেকেই নিজের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে যে দিনের জন্য কতটুকু কুরবানি করেছেন নিজেকে কতটুকু গুনাহ থেকে বাঁচিয়েছেন প্রতিনিয়ত যে ব্যক্তি ভুল করেই চলেছে তার জন্য কি মাকফিরাতপ্রাপ্ত জান্নাতি মনীষীবৃন্দদের সমালোচনা করা শোভা পায় দিন বুঝতে বা কায়েম করতে কি এই ধরনের আলোচনার কোনো প্রয়োজন আছে আর যদি তা নাই হয় তাহলে কোন প্রয়োজনে তারা নিষিদ্ধ কাজে লিপ্ত হলো সমুদ্রে না পাক পড়লে প্রেশাব পড়লে যেমন সমুদ্র নাপাক হয় না বরং নাপাক তার অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে যায় তেমনি সাহাবিগণ তাদের অসাধারণ কুরবানির বদৌলতে ছিলেন নেকির সমুদ্র সুতরাং তাদের দু একজনের জীবনে যদি অসাধ্যতা অসাধানতাবশত দু একটি গুণাহ সংগঠিত হয়ে যায় তাহলে সেই কারণে তাদের সমগ্র জীবনের কুরবানি থেকে চক্ষু বন্ধ করে তাদেরকে সমালোচনা করা কোনোক্রমেই বৈধ হতে পারেন খ লক্ষাধিক সাহাবাহিকী রাম রাজ্লাহ আহমগণের মধ্যে মুষ্টিমেয়ক কয়েকজন যদি কোনো গুণাহ করে ফেলে তাহলে তাতে কি এই বিশাল জামাতের উপর কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এবং তাতে কি তাদের সত্ত্বে মাপকাঠি ও উন্মতের পথপ্রদর্শক হওয়া বাতিল হয়ে যায় দু একজন থেকে যে ভুল হয়েছে তা তো হাদিসের ভুল হিসাবে বা গুণাহ হিসাবে চিহ্নিত করা হয়েছে সুতরাং সেই ভুলের বিষয়ে তাদেরকে অনুকরণ বা অনুসরণ তো কোনো প্রশ্নই উঠে আর এরূপ একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যেও তো কত হিকমত রয়েছে তা আল্লাহ আল্লাহতাল ভালো জানেন নবী করিম সাল্লাহ আলহ্লাম দুনিয়াতে প্রেরণ করা হয়েছিলেন শুধু আল্লাহর আহকাম বর্ণনা করার জন্য নয় বরং প্রত্যেক আহকামের বাস্তবরূপে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তাই আল্লাহ না করুন যদি কোনো রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম থাকা অবস্থায় কোনো ব্যক্তির থেকে জিনা বা মদ্যপানের অপরাধ সংঘটিত হয়ে যায় তা প্রমাণ করার পদ্ধতি এবং অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি প্রয়োগের নিয়ম কি হবে এটা উম্মতের সামনে আসার জন্য এরূপ দু একটি ঘটনা পথ নির্দেশনা হিসেবেই সামিল হবে তাছাড়া একজন মমিন থেকে যদি ভুলক্রমে বা শয়তানের প্রবঞ্চনায় গুণা হয়ে যায় তখন সেই ইমানদারদের মানসিক অবস্থা কিরূপ থাকা উচিত এবং গুনাহ থেকে নিজেকে পাক প্রবিচ্ছ করার জন্য কতটুকু প্যারাসান হওয়া উচিত এরও একটি নমুনা সেই ঘটনাসমূহ দ্বারা স্থাপিত হয়েছে সেদিকে লক্ষ্য করলে এরূপ দু একটি ঘটনা হিকমত বুঝা যায় এবং এই কথা পরিষ্কার হয়ে যায় যে ওই ভুলের ব্যাপারে উম্মত অনুকরণ করবে না বটে কিন্তু ওই অবস্থায় তার মানসিক অবস্থা ও আল্লাহর প্রতি ভয়ভীতি কিরূপ প্রকাশ পাওয়া উচিত সেই ব্যাপারে উক্ত সাহাবি তার জন্যে দৃষ্টান্ত এবং অনুকরণীয় হবে আল্লাহর কাজের মধ্যে কত হিকমত থাকতে পারে হজরত মাইজ রাজ্লাহ থেকে জিনা হওয়ার পর তিনি নিজেই নবী করিম সাল্লু আলাইস্লামের দরবারে এসে বললেন হে আল্লাহর নবী আমি দংশ হয়ে গেছি আমাকে পবিত্র করুন অথচ তিনি নিজে না বললে এই ঘটনা প্রকাশ পেত না একমাত্র আল্লাহ তালার ভয়ে তিনি এত প্যারেশন হয়েছিলেন নিজেকে পাক পবিত্র করার জন্যে নিজেই অপরাধ স্বীকার করেছিলেন নবী সাল্লু আলাইসাল্লাম তাকে বললেন মাইজ তুমি হয়তো তাকে স্পর্শ করেছ বা চমুক দিয়েছ তিনি বললেন না আমি জিনাই করে ফেলেছি চারবার স্বীকার পর নবির সাল্লাহাম তাকে হদ বা পাথর হত্যা করার নির্দেশ দিলেন তিনি অপরাধ করেছিলেন এই কথা ঠিক কিন্তু তারপরেও তিনি আমাদের নেই অপরাধকারী সকল উন্মতের জন্য গুনাহ মাফ করানোর ব্যাপারে নমুনা এবং আদর্শ হয়ে আছেন গ সাহাবার লহ আনহম কর্তৃক জঙ্গে জামাল জঙ্গে সিফিন সংগঠিত হয়েছিল এই কথা ঠিক কিন্তু কেউ কি বলতে পারবে যে তারা ক্ষমতা দখলের জন্য বা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য এই যুদ্ধ করেছিল এ সম্পর্কে যাদের যথার্থ জ্ঞান রয়েছে তারা সকলেই স্বীকার করবেন যে উভয় জামাতের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর বিধান কায়েম করা আর এই জন্যে তারা সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু সাহাবিগণের উভয় জামাতের মাঝে মোনফিক আবদুল্লাহ বিন সাহাবার বাহিনী এমনভাবে ষড়যন্ত্রের জাল পিছিয়ে রেখেছিল যে যা থেকে পরিত্রাণ পাওয়ার খুবই কঠিন ব্যাপার এই ক্ষুদ্র পরিসরে সে ব্যাখ্যা করা সম্ভব নয় সার কথা সাহাবিগণের উভয় দলের মধ্যে কোনো দলটি দুনিয়াবীর স্বার্থে এসব যুদ্ধ করেনি উভয় দলেরই উদ্দেশ্য ছিল দিন আপাত দৃষ্টিতে এক দলের সিদ্ধান্ত সঠিক মনে হলে অপর দলের সিদ্ধান্তকে ভুল বলে সমালোচনা করা যাবেন কারণ এটা ভুল বলে গণ্য হলেও তা ছিল ইস্তেহাদিভুর যা ক্ষমার্থ এই কারণে উভয় জামাত থেকে যারা সেসব যুদ্ধে মৃত্যুবরণ করেছিল তাদের সকলকে শহীদ বলা হয় এবং বহু বছর পর বিশেষ কারণে যখন তাদের কবর খরণ করা হয় তখন তাদের লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায় সূত্র আলবিদায়া ও নিহায়া খণ্ড সাত পৃষ্ঠা দুইশো উনষাট কোরআন ও হাদিসের দৃষ্টিতে একটা শাহাদতের আলামত তাদের এই শাহাদত প্রমাণ করে যে তারা দুনিয়ার লোভে এমন যুদ্ধ করেন বরং দিনের জন্যই করেছিল এখানে একটি কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে এসব ঘটনা আল্লাহ আল্লাহতালার ইলমে অবশ্য ছিল এবং সামনে রেখে তিনি সাহাবিগণের ব্যাপারে রাজি হওয়া এবং তাদের জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন এরপরেও আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই মহান সাহাবিগণের সমালোচনা ও দুশ্চর্চা কি অধিকার থাকতে পারে প্রত্যেকেই যদি নিজের ধূস সংশোধনের চিন্তা করি তাহলে কেউই এমন মহান ব্যক্তিগণের দুশ্চর্চা তো দূরের কথা একজন সাধারণ ও নিম্ন স্তরের মুসলমানের দুশ্চর্চারও লিপ্ত হতে পারেন উপরন্ত এরূপ আলোচনা গীবত হওয়ার কারণে শরীয়ত্রের দৃষ্টিতে হারাম যারা নিজের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন নিজের ইমান আঁকিদার খবরও যাদের কাছে নেই তারাই এরূপ হারামি লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাতে পারে প্রত্যেক নিজের বাপদাদার ব্যাপারে কত হুশিয়ার কেউ তার বাপদাদার অন্যায় সমালোচনা বরদাস্ত করতে পারেন অথচ সাহাবিগণের ইজ্জত আব্রু সংরক্ষণ করা আমাদের পিতামাতা ও দাদা নানার ইজ্জত আব্রু সংরক্ষণের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি জরুরি মুসলমান হয়েও কিভাবে সাহাবিগণের দুশ্চর্চা করতে পারে বা দুশ্চর্চা শুনে বরদাস্ত করতে পারে তা বোধগম্য নয় ভ্রান্তি নিরসন দুই বর্তমানে অনেক নব্যশিক্ষিত লোক আলেম সমাজের বিরুদ্ধে বুঝে না বুঝে তাদের গুরুদের অনুকরণে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে সমালোচনা করে থাকেন অথচ ওলামাই কিরাম দিনের কাজ করছেন তারা রসুলুল্লাহ সালুসাল্লামের ওয়ারিশ তাদেরকে গালি দেওয়া তাদেরকে হেওয়া করা তাদের সমালোচনা করা শরীয়তের দৃষ্টিতে কুফুরি কাজ এতে ইমান চলে যায় আর ইমান চলে গেলে অতিথি জীবনের সমস্ত ন্যাক আমল হয়ে যেতে পারে বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে মৃত্যুর পর কবরে তাদের চেহারা কিবদার দিক থেকে আপনা আপনি অন্য দিকে ফিরে যাবে বলে হাদিসে এসেছে আল্লাহতালা সকলকে হেফাজত করুন আমি তাদের সেই অভিযোগ মূলত ভ্রান্তিপ্রসূত সেই ভ্রান্তি নিরসনে তাদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাব নিম্নে উত্থাপিত করা হল আমরা অভিযোগ করবো তার জবাব এই জন্য প্রদান করছি যাতে করে তাদের অভিযোগের জবানিপাক হয় এবং এই দ্বারা আলিম সমাজের দোষারোপ করা থেকে দূরে থেকে সরলপ্রাণ প্রাণ নিজেদের ইমেন বাঁচাতে পারে প্রথম অভিযোগ তারা অভিযোগ করে ওলা মাইকিরা মাদ্রাসার মধ্যে শুধু কুরআন হাদিস কেন শিক্ষা দেয় এর সাথে বিভিন্ন রকম কারিগরি বা হস্তশিল্প ইত্যাদি শিক্ষা দিতে তাদের তাদের বাধা কোথায় জবাব অভিযোগকারীরা মূলত কমি মাদ্রাসায় শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বেখবর এই জন্যে তাদের মধ্যে এই আপত্তি উঠেছে তাহলে শুনুন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন লোক দ্বারা পরিচালিত না হলে দুনিয়াতে কোনো জিনিসই ভালো টিকে থাকতে পারে না বরং কিছুদিন পরে তা বিলুপ্ত হয়ে যায় দিন ইসলাম মানবজাতির জাতির আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কাময়াবির জন্যে সবচেয়ে বড় নেয়ামত সুতরাং এই নিয়ামতের স্থায়িত্বের জন্য প্রত্যেক জামানায় প্রত্যেক এলাকায় বিজ্ঞ ও পারদর্শী হক্কানি উলামায়ে কিরামের বড় একটি জামাত বিদ্যমান থেকে সহিভাবে দিনের সকল বিভাগে খিদমত দেওয়া জরুরি কমি মাদ্রাসাগুলো মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল মুসলিম মিল্লাতে এই দিনী দায়িত্ব ও চাহিদা পূরণের জন্য হক্কানি ও আল্লাহওয়ালাহ বিজ্ঞ উলামা দল সৃষ্টি করা যাতে দিন ইসলামের স্থায়িত্ব ও প্রচার প্রসার এবং মুসলমানদের দিনই প্রয়োজন মিটাতে কোনো ক্ষেত্রে কোনোরকম সমস্যা সৃষ্টি না হয় আলহামদুলিল্লাহ এর লক্ষ্যে একনিষ্ঠভাবে কমি মাদ্রাসাগুলো নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারই বদৌলতে চরম ফিতনার এই যুগে এখনও মুসলমানগুণ সহিদিন ও ইমান নিয়ে টিকে আছেন এখন যদি কমি মাদ্রাসা সমূহ সিলেবাসে হস্তশিল্প কারিগরি প্রশিক্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে এসব প্রতিষ্ঠান থেকে আর বিজ্ঞ পারদর্শী উলামার সৃষ্টি হবে না যেমন সরকারি মাদ্রাসা থেকে হচ্ছে না এবং এটা কখনও সম্ভব নয় কারণ কুরআন হাদিসের জ্ঞান অত্যন্ত সূক্ষ্ম ও সুগবীর প্রখর ছাত্র যদি একনিষ্ঠভাবে এই জ্ঞান অধ্যয়ন করে তাহলে সেটা আয়ত্তে আনতে পারবে কিন্তু দিনই ইলমের সাথে দুনিয়াবী বিষয়ের মিশ্রণ ঘটলে তার পক্ষে আর কোনোভাবেই তা সম্পূর্ণরূপে আয়ত্ত করা সম্ভব নয় কথাই বলে তুলা ধুদে পোলা বাঁচে না সুতরাং তখন যেসব নাম কেউ আসতে আলেম তৈরি হবে তাদের দ্বারা দিন ইসলাম টিকে থাকবে না এবং তাদের থেকে জনগণ সহি দিনদার হবে না এ দিন রক্ষার স্বার্থে কমি মাদ্রাসা কুটির শিল্প কারিগরি শিল্প ইত্যাদির প্রশিক্ষণে প্রবেশ করানো হয় না বিষয়টি আরও পরিষ্কার করে বোঝানোর জন্যে অভিযোগকারদের নিকট আমাদের প্রশ্ন আপনারা এই ধরনের প্রস্তাব কেন দিচ্ছেন না যে মেডিকেল কলেজে শুধু ডাক্তার তৈরি করা হচ্ছে কেন সেখানে কিছু কমার্সের সাবজেক্টও ঢোকানো হোক যাতে তাদের মধ্যে দুই ধরনের যোগ্যতা সৃষ্টি হয় তেমনিভাবে ইঞ্জিনিয়ারিং কলেজ ভার্সিটিগুলোতে মেডিকেল সাইন্স প্রবেশ করানো হোক যাতে করে তারা ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে ডাক্তারও হতে পারে ফলে তারা জাতির জন্য দ্বিগুণ খিতমত আঞ্জাম দিতে পারবে আজ পর্যন্ত কোনো পাগলও এই ধরনের চিন্তা করেন। নিশ্চয়ই নয় কারণ কি কারণ এটাই যে এতে দুটোর কোনোটাই ভালোভাবে শিক্ষা লাভ করা যাবে না তাহলে মাদ্রাসার ব্যাপারে আপনাদের এই ধরনের ব্যওকুফির প্রস্তাব কেন আসল কথা হচ্ছে সেই অভিযোগকারীরা দিনই ইলের প্রয়োজনীয়তা স্বীকার করেন জেনে রাখুন সকলের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া জরুরি নয় কিন্তু প্রয়োজনীয় ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকের উপর খরচ প্রত্যেক মুসলিম ডাক্তার ইঞ্জিনিয়ার ও অর্থনীতিবিদদের জন্যে ইলে দিন শিক্ষা করা ফরজ কিন্তু কোনো আলেমের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া জরুরি নয় বরং এটা সমুচিত নয় কারণ দুই লাইনের খিতমত কেউ ওই কখনও একসঙ্গে আঞ্জাম দিতে পারবে না যে কোনো একটা পূর্ণভাবে পাঠ করলে অন্যটা বাদ পড়তে পারে সুতরাং ওলামাই কিরামকে এই ধরনের অনর্থক পরামর্শ না দিয়ে তারা যদি স্কুল কলেজে গিয়ে সেখানকার সিলেবাসে ফরজে আইন পরিমাণ ইলমে দিন শিক্ষাকে বাধ্যতামূলক করার পরামর্শ দেন তাহলে সেটা হবে সত্যিকার অর্থে মুসলিম জাতির কল্যাণ কামনা যাতে মুসলিম ছেলেদের দিন ও ইমানের হেফাজত হবে মুসলিম সন্তানরা খ্রিস্টান ও হিন্দুয়ানী ক্রিস্টি কালচারে প্রভাবিত বা পরিচিত না হয়ে इसलमर दिखे दाबित होते थक बर्तमान जो मुसलमान और हिंदू मुसलमान और ख्रीटान मुसलमान और नासिकर माजे हराम बेसादी हा दीन इल्म विवर्जित भ्रान और शिक्षानी कुफल को जरूर शिक्षानी जदि भ्रान्त है शिक्षार नाम कूशिक्षा चले थे से जर ध्वस अन्य ती के ध्वसर हाथी बाँचाते सतेष हूँ और ओलाम सम्पर्क अजौक् चिंताधारा परिहार कर द्वितीय अभिजुक आलिमगढ़ शुद्ध मस्जिद मद्रासा खानका और ওয়াচ নাসিয়ার দিয়ে ব্যস্ত থাকেন কেন তারা কি জাতির জন্যে কিছু খেদমত আঞ্জাম দিতে পারে না তারা ইচ্ছে করলে বিভিন্ন অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে মিল ফ্যাক্টরিতে শ্রম দিতে পারেন তাতে জাতির অনেক উপকার হতো জবাব কিছু লোক কমি মুদ্রাসায় পড়ে দেনি লাইনে পারদর্শী হয়েছে আলেম হয়েছে তেমনি আবার কিছু লোক জেনারেল পরে পড়ে হয়েছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অর্থনীতিবিদ ইত্যাদি ডিগ্রি অর্জন করেছে এখন কি কেউই প্রশ্ন তুলবে যে ডাক্তাররা শুধু হাসপাতালে আর ক্লিনিকে কেন ব্যস্ত থাকে তারা ব্যবসা বাণিজ্য মিল কারখানায় শ্রম দিলে তো যাত্রীর অনেক উপকার হতো নিশ্চয়ই এই প্রশ্ন কেউই করবেন কারণ ডাক্তারি কাজ শুরু করলে জাতি বিনা চিকিৎসায় মারা যাবে ঠিক তেমনিভাবে ওলামাইকিরাম যদি মিল ফ্যাক্টরি ও ব্যবসা বাণিজ্যের আত্মনিয়োগ করে তাহলে জাতি বিনা হৃদয়েতে ইমানহারা হারা হবে তারা ইলমে দিনের সেবা থেকে বঞ্চিত হন নিঃসন্দেহে বিপদগামী হয়ে জাহান নামের পথে অগ্রসর হবে জাতিকে সেই ধ্বংসের হাত থেকে বাঁচাতেই আলেম উলামাগণ দিনের জিম্মারি নিয়ে ব্যস্ত থাকেন তদ্রুপ আলেমগণ জাগতিক উন্নতির মাধ্যমও বটে একটি হাদিসের সারকথা হলো কিছু লোক যে দিন শিক্ষা করা ও দিন শিক্ষা দেওয়ার কাজে আত্মনিয়োগ করেছে তাদেরকে উশিলা করে আল্লাহতালা সকলকে প্রতিপালন করছেন অন্যত্র এক হাদিসের সারমর্ম হল আলেম ও তালেবে এলিমদের মধ্যে দিন টিকে থাকার উপরেই জগতের স্থায়িত্ব নির্ভরশীল বলা বাহিল আলেম উলামা ও তালিবে এলিমদের দিনই খিদমতের আল্লাহ আল্লাহতালা জমিনে ফসল দিচ্ছেন व्यवसाय बरकत दी कलकारखाना उन्नति दान कर एक कथा चीन राशिया जपान जार्मान इंगलैंडमिकह सारा विश्व टीके आलाम दिनी खिदमतर ओसिले जे दिन एक खिदमत बंद हो जाए दुनिया आ टीके थकना बरम से दिन महाप्रलयमत संघटित सब दूलिस और लक्ष्य करूँ संसद सदस्यगण मिल फैक्टर जोगदान कर जमन देष चलोना तेमनी भालाई क्राम जनगणर दिनी खिदमत बात दिए दुनिया विकास लागे দুনিয়াও অচল হয়ে ধ্বংস হয়ে যায় যারা মুসলমান কোরআন হাদিস স্বীকার করেন তাদের স্তব্ধি ফেরার জন্যে আমরা এসব কথা পেশ করব শরীয়তের বিরুদ্ধোচারণকারী অবাধ্য নাস্তিকমূর্তাদের সাথে আমাদের কোনো তর্ক বিতর্ক নেই তৃতীয় অভিযোগ আলেম সমাজ পরজীবী হয়ে বেঁচে থাকা পছন্দ করেন কেন তারা ব্যবসা বাণিজ্য দুনিয়ার জন্য কোনো পেশা অবলম্বন করে আত্মনির্ভরশীল হয়ে চলেন না কেন জবাব দুনিয়াবী শিক্ষায় পারদর্শী ও বড়ো বড় ডিগ্রিদারী লোকেরা অনেক শ্রম সময় ও পয়সা ব্যয় করে বিভিন্ন লাইনে পারদর্শী হয়ে সেই জাতির সেবা করছে এবং জাতির নিকট থেকে তার বিনিময় গ্রহণ করে তার দ্বারা জীবিকা নির্বাহ করছে এটাই সমগ্র বিশ্বের একটা সাধারণ নিয়ম প্রত্যেকে তার লাইন অনুযায়ী জাতিকে সেবা করে বিনিময় গ্রহণ করবেন এর মধ্যে দূষের কিছু নেই এবং এই জন্যে যারা নিজেদের উৎসর্গ করেছেন তাদেরকে কেউ পরাজবি বলে না তাহলে প্রশ্ন হলো উলামাই কিরাম সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পারদর্শিতা অর্জন করেছেন এবং তাদের দক্ষতা অনুযায়ী জনগণের দৈনিক হেদমত ও সেবার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করছেন एर विमय हिसे जनगण हालाल भावे कोश्रमिक ग्रहण कर ले क्यों तक के पढ़वी बला कम और जिर पक्ष एट आलेम समाज प्रति दया करुणा ता कि जरूर कम गुरुत्वपूर्ण खिदमत आंजाम दीचन ना कि अल्प परिश्रमे अदिकमय ग्रहण करर आलेमगण जिर बिराट खिदमत आंजाम दि दुनिया और आखिरतर कल्याण रास्ता एकमत ओलामाई गिर देखा मानुष के तरा जान नाम मुक्ति पे जाना जोग्य हार पथन प्रदर्शन कर তাছাড়া দুনিয়াতে এখনও রজশ সরম বিবাহসাদী পাক পবিত্রতা আমানী সততা যতটুকু বিদ্যমান আছে তা একমাত্র ওলামাইকিরামের কারণেই রয়েছে এর চেয়ে বড় ক্ষিদমত আর কি হতে পারে এর তুলনায় অন্যদের যত রকম ক্ষণস্থায়ী ও নগণ্য খিদমতের কতটুকু মূল্য আছে ওলামাইকিরাম যথেষ্ট শ্রম দিয়ে কেবলমাত্র জীবনধারণ উপযোগী স্বল্প পারিশ্রমিক গ্রহণ করছেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকদের তুলনায় অতি সামান্য বিনিময় নিয়ে থাকেন তারপরেও অযথা এই আপত্তি কেন আলেমগনের সম্পর্কে এ ধরনের অভিযোগ উত্থাপন জাতির জন্য বড়ই পরিতাপের বিষয় এর দ্বারা দিনের কাজের গুরুত্ব ছোটো নজরে দেখা হয় যা ইমানের জন্য ক্ষতিকর আল্লাহ তাল্লাহ সকলকে সহিক ও সঠিক বুঝ ও বুদ্ধি দান করুন আমি ভ্রান্তিনিসন সন্তিন অনেকে বলে থাকেন যে শুনেছি হাদিসে আছে আল্লাহ তাল্লাহর দরবারে দুটি কিতাব বা দফতর আছে তার একটির মধ্যে শুধু জানাতিদের নাম আছে আর অপরটির মধ্যে আছে জাহান্নামীদের নাম এবং উভয় খাতার নামগুলো যোগ করে মোট সংখ্যা নির্ধারিত করে দেওয়া হয়েছে তার মধ্যে কোনো হ্যার বা কমবেশি হবে না তাহলে প্রশ্ন হয়ে থাকে সব যদি আগে থেকে নির্দিষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের কষ্ট করে আর আমল করার প্রয়োজন কী তাছাড়া আমল করেই লাভ কী ফয়সলা তো আগেই হয়ে গেছে জবাব আপনি যেই হাদিসটি শুনেছেন তা সঠিক এবং সহি হাদিসের বিভিন্ন কিতাবে উক্ত হাদিসটি বর্ণিত আছে তবে উল্লেখিত হাদিসটির ব্যাপারে নিজে নিজে কোনো সিদ্ধান্ত ভক্ত করা উচিত নয় কারণ তাকদিরের ব্যাপারে নিজের আকল বুদ্ধি দ্বারা গবেষণা করা বা তর্ক বিতর্কে লিপ্ত হওয়া অথবা বিস্তারিত অবস্থা সম্পর্কে প্রশ্ন করা শরীয়াতের নিষেধ একথা ঠিক যে আল্লাহ তালা তার পরিপূর্ণ জ্ঞান এবং ইলমের দ্বারা লিখে রেখেছেন যে নিজের এখতিয়ার অনুযায়ী আমল করে কোন বান্ধা জান্নাতের বাসিন্দা হবে আর কোন বান্ধা হবে জাহান নামের বাসিন্দা তবে তিনি এরূপ কেন লিখে রেখেছেন তা তিনিই ভালো জানেন এর মধ্যে অনেক হিকমত নিহিত রয়েছে আমাদের শুধু এতটুকুই জানতে হবে যে এ ব্যাপারে আমাদের করণীয় কি এর অগ্রসর হওয়া উচিত নয় এই ব্যাপারে বান্দার জিম্মাদারী হল আল্লাহ তালার এই ফয়সালার উপর ইমান আনা এবং বাস্তবিক পক্ষ থেকে দুটি কিতাব তৈরি আছে তা মনে প্রাণে বিশ্বাস করা এতটুকু করলে আমাদের দায়িত্ব আদায় হয়ে গেল এর উপর ভিত্তি করে আমল না করা বা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা আমাদের দায়িত্ব এবং অনধিকার চর্চার সামিল সার কথা আমাদের কর্তব্য হচ্ছে উক্ত দুই কিতাবের উপর ইমান রাখা এবং নিজের ইখতিয়ার দ্বারা আল্লাহ তালার বকুম আহকাম এবং বিধিনিষেধ বাস্তবায়ন করা কারণ উক্ত কিতাবদয়ে কী লেখা আছে তা আমাদের জানানি। তাছাড়া সেই লেখার দ্বারা আমাদের ইখতিার বা শক্তি তো নষ্ট হয়ে যায় সুতরাং কিতাবে যাই লেখা থাকুক আমাদের আমল করে যেতে হবে এটাই বান্দার বন্দেকি এবং তার দায়িত্ব এরই মধ্যে তার সার্বিক কল্যাণ নিহিত রয়েছে উক্ত হাদিস শুনে আপনি যে প্রশ্ন করলেন স্বয়ং সাহাবাইকিরাম রাজগন একই প্রশ্ন করেছিলেন তার জবাবে নবী করিম সাল আলহ্লাম তাদেরকে ভরসা করে বসে না থেকে আমল করতে বলেছিলেন কারণ আমল বান্দার ইখতিয়ারের অন্তর্ভুক্ত বিষয় উক্ত কিতাব দুটি সম্পর্কে একটি উদাহরণ পেশ করা যাক আশা করা যায় যে এর ধারা বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যাবে যেমন একজন ন্যায়প্রাণ মুসলিম বাচ্চাকে দরবারের বিভিন্ন লোকেদের যাতায়াত এবং যোগাযোগ আছে কেউ বাচ্চাকে দিনই ব্যাপারে সহযোগিতা করতে আসে এবং তার দিনদার কারণে বাচ্চা তাকে মহাব্বত শ্রদ্ধা করে। আবার অনেকে নিজের ঋণ স্বার্থ আদায়ের জন্য বাচ্চার প্রতি মহাব্বত প্রদর্শন করেন একসময় বাদশাহ ইচ্ছা করলেন যে প্রকৃত বাচ্চাপ্রেমীদের পুরস্কার করবেন কিন্তু প্রশ্ন হলো নকল মহাব্বতকারীরা দুর্নাম রটাবেচে বাচ্চা মহোদয় আমাদের প্রতি ইনসাফ করলেন না বাস্তবে আমরাও তাকে ভালোবাসি কিন্তু তিনি আমাদেরকে পুরস্কার না দিয়ে অন্যদেরকে দিলেন এই সমস্যা থেকে বাঁচার জন্যে বাচ্চা একটি হিকমত অবলম্বন করে বাচ্চা বললেন প্রথম দফতরে যাদের নাম রয়েছে তাদেরকে নির্দিষ্ট তারিখে আমি পুরস্কৃত করব এতে দ্বিতীয় দফতরে যাদের নাম রয়েছে তাদেরকে নির্দিষ্ট তারিখে আমি শাস্তি প্রদান করব এবং উভয় দফতর চূড়ান্ত করে শেষে মোট সংখ্যা লিখে দেওয়া হয়েছে সুতরাং এর মধ্যে পরিবর্তনের কোনো সুযোগ নেই বাচ্চার এই ঘোষণার পর প্রকৃত বাচ্চা প্রেমিকর তাদের আচার আচরণ ও দরবারে যাতায়াতের মধ্যে কোনো পরিবর্তন করলেন তারা বললেন যে আমরা আল্লাহ সন্তুষ্টের জন্যই এই আল্লাহবালা বাচ্চাকে মহ্বত করছি আর তার কাজে সহযোগিতা করছি সুতরাং আমরা ন্যাক কাজ করেই যাব চাই বাচ্চা আমাদেরকে পুরস্কৃত করুক বা শাস্তি প্রদান করুক এটা বাচ্চার নিজস্ব ব্যাপার আর সেই মহল বাচ্চায় ঘোষণার পর বাচ্চার দরবারে আসা যাওয়া ও সহযোগিতা সম্পূর্ণরূপে বন্ধ করে দিল তারা বলতে লাগলো যে দুটি দফতা যখন তৈরি হয়ে গেছে তাহলে এখন দরবারে যাতায়াত বৃথা কারণ প্রথম দফতরের নাম থাকলে সর্বাবস্থায় পুরস্কার পাওয়া যাবে আর দ্বিতীয় দফতরের নাম থাকলে শাস্তি বুক করতেই হবে সুতরাং দরবারে যাওয়া না যাওয়ার মাঝে কোনো পার্থক্য নেই কাজেই দরবারে গিয়ে সময় নষ্ট না করে নিজের কাজ করাই ভালো এরপরে নির্দিষ্ট তারিখে দেখা গেল যে যারা দফতরের উপর ভরসা করে যাতায়াত বন্ধ করে দিয়েছিল তাদের অপরাধের শাস্তি পেয়েছে আর যারা দফতরের উপর নির্ভর করে তাদের নিজের দায়িত্ব পালন করে গেছে তারা সকলেই তাদের খালেজ মোহ্বতের কারণে পুরস্কৃত হয়েছে এটাই হল উপরিক বিষয়ের একটি উদাহরণ এর উপর ভিত্তি করে আমরা আল্লাহ তালার দুই কিতাবের সুরূপ উপলব্ধি করতে পারি আল্লাহ তালা রুহের জগতে প্রথম যখন সকলকে জমা করেছিলেন তখনই নিজের ইল এক দলকে জান্নাতে আর একদলকে জাহান্নামে পাঠাতে পারতেন কিন্তু এমত অবস্থায় কাফির মুসজিদদের আল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ সুযোগ থাকতো যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমল করার সুযোগ দিলে আমরা অন্যদের থেকে বেশি আমল করতাম কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুযোগই দিলেন নজুবিল্লা কাজেই আল্লাহ তালাই শিও ইল না করে সকলকে আমলের সুযোগ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং উভয় দফতরের কথা ঘোষণা করেছে এখন দুনিয়াতে যারা দফতরের উপর ইমান রাখবে কিন্তু দফতরের ভরসায় আমল পরিত্যাগ করবে না হাঁসরের ময়দানে দেখা যাবে যে শুধু তাদেরই নাম জানাতিদের দফতরে লেখা আছে আর যারা দফতরের উপর নির্ভর করে আমল করেনি দুনিয়ার ব্যাপারে তারা খুব বুদ্ধিমান হলেও আখিরাতের বিষয়ে বড়ই অলস অথচ যুক্তিতর্কে খুব পারদর্শী হাঁসরের ময়দানে দেখা যাবে যে এমন লোকগুলো নাম জাহান নামের খাতায় লিপিবদ্ধ রয়েছে সারকথা আল্লাহর ও কিতাবদের উপর নির্ভর করে আমল ছেড়ে দেওয়া যাবে বরং আমল করতে থাকতে হবে তাহলেই পরকালে জান্নাত লাভের সক্ষম হওয়া যাবে